السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ও কাছের পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকৃন্দ সকলকে প্রথমেই জানিয়েছি জান্নাতি সৌগাদ আমাদের পক্ষ থেকে সালাম আপনাদেরকে জানি আন্তরিক মুবারক আমরা আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় সূত্রপাত করব সেটি হচ্ছে রমাদাল মোবারক এটি মহিমান্বিত মাস এটি বরকতের মাস কল্যাণের মাস রহমতের মাস কর মাস এ মাস সম্পর্কে আমাদের অনেক অনেক অজানা তথ্য রয়ে গেছে যা আমাদের জানা একান্ত প্রয়োজন এবং এমন কিছু জানা বিষয় আছে যেগুলি আমরা যখন পুনরায় আলোচনা করব তখন আমাদের ভিতরে নব নবজাগরণের সৃষ্টি হবে ইমান বৃদ্ধি পাবে তাই আপনাদেরকে শুরুতেই আমি মোহাম্মদ হারুন হোসেন স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আসুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে যারা আলোচক অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত হওয়ার সদয় সদয়সম্মতি জ্ঞাপন করে কষ্ট করে এসে হাজির হয়েছে আমার ডানে রয়েছেন জনাব শেখ আমানুল্লাহ চিন্তিদ আমার বামে রয়েছেন জনাব শেখ ইউসুফ আব্দুল বিশিষ্ট এর অন্যতম একজন বিশেষ ব্যক্তি হিসেবে খ্যাত আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে ও স্বাগত জানাচ্ছি অতঃপর সম্মানিত সুদী ও দর্শক আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাচ্ছি আমাদের বিষয় হচ্ছে রমাদানুল মুরাক আল্লাহ সুহায়না হুয়া আয়না তার এই জগৎ সংসারে তিনি আমাদের জন্য বৎসরে বারোটি মাস দান করেছেন তার মধ্যে নবম মাস হচ্ছে রমাদ আল মুবারক তো রমাদুল মোবারক একটি বরকতপূর্ণ মাস সে প্রসঙ্গে ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাব জনাব শেখ আমানুল্লাহ মাদানীকে ফালিহতুল মাস কৌরা বিসমিল্লাহ রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ মালা রসুল হিল করিম বাদ রমাদানুল মুবারক একটি পবিত্র মাস যে মাসে আল্লাহ আল্লাপাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার এ মাসের মধ্যে রয়েছে সিয়াম এবং কিয়াম বিভিন্ন ইবাদতের সমাবেশ এ মাসে ঘটেছে এবং গোনাহাগার বান্দাদের পাপ পঙ্কিল থেকে দূরে থাকার জন্য সিয়ামে রমাদান একটি অনন্য প্রশিক্ষণও বটে এটা সবর ধৈর্য এবং কম্পেনসেশনের মাস মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠার জন্য হতদরিদ্র মানুষের ভোগানাঙ্গা মানুষ যে না খেয়ে থাকে জঠোর জ্বালা কত মর্মান্তিক হয় সেগুলি উপলব্ধিতে আনার জন্য একটি অনুপম প্রশিক্ষণের মাস মাসের রমাদান শব্দটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি তো দেখা যায় জ্বালিয়ে পুড়িয়ে সারখার করা বা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলিকে রমাদান বলা হয় রমদ থেকেই উৎপত্তি পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে দেয় হিংসা বিদ্বেষকে জ্বালিয়ে দেয় এই মাসে এই মাসের মধ্যে অনেক ফজল ও বরকত রয়েছে এই মাসে সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন কিয়ামুল একটি গুরুত্বপূর্ণ এবাদত এ মাস আবরুল আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটি এমন একটি মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন এই মাসের ভিতরে আল্লাহ ঘটিয়ে দিয়েছেন যার কারণে এটি অত্যধিক মর্যাদাপূর্ণ মাস যা আমরা আমাদের শ্রদ্ধা শেখ আমান্লাহ মাদানির আলোচনার মাধ্যমে সংক্ষেপ জানতে পারলাম আচ্ছা এটা যেহেতু শাহরুল কোরআন এবং এটা আর আমাদান বার কোরআনাদিল হয়েছে আমি জানাক শেখ ইউসুফ আবদুল মজিদকে এ প্রসঙ্গে আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আল্লাহিসহি আজমাইন কোরআন মহান রবুল্লা আলমিন সারা পৃথিবীর মানুষের হেদায়েত এবং তাদের উজ্জ্বল পরিণতি সুন্দর পরিণাম নিশ্চিত করবার জন্য এই পৃথিবীর মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য আল্লাহর পরিচয় আল্লাহ তালা কোরআনের মাধ্যমে দিয়েছেন এবং মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী মানুষ কোথেকে এসেছে কোথায় মানুষ যাবে শেষ কোথায় মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর এবং মানুষকে তার জীবনের চরম অভিষ্ট লক্ষ্য অর্জনে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল করিম এসেছে হেদায়েত হিসাবে এই কোরআনুল করিম আল্লাহ তালা যে মাসে নাজিল করেছেন নিঃসন্দেহে সেটা একটা বরকতময় মাস আল্লাহ তালা এই কোরআন নাজিল সম্পর্কে যেরকম লাইলাত আমি এই কোরআন লাইলাত অবতীর্ণ করেছি ঠিক তাই আমি ভাবে রমজানুল মুবারকের কথাও আল্লাহ উল্লেখ করে আসান্তা উত্তর কথা বলেছেন তিনি আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহুকে বলবো যে ব্যাখ্যা সাপেক্ষে যে কোরআন নাজিল হয়েছে রামাজান মুবারকের দ্বারা কদরি উদ্দেশ্য এই ব্যাখ্যাটা কথাটা জানাতে চাই আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা কোরআন কখন নাজিল হয়েছে আল্লাহ রব আলমিন যিনি এই কোরআন নাজিল করেছেন তিনি ভালো জানেন কোরআন কোন মাসে নাজিল হয়েছে এটা কি সাবান মাসে হয়েছে না রমজানে হয়েছে তো তিনি তো বলছেন যে শাহ রমাদান আল্লাংল কোরআন আমি কোরআন রমজানে নাজিল করেছি এটা হলো মাসের ক্ষেত্রে যদি আমরা ধরি যে সেটা কোন দিনে কোন রাত্রে দিনে হয়েছেন রাত্রে সে কথাও তো মোহন রব্বুল্লা আলমিন আমাদের কাছে সুস্পষ্ট করে বলে দিয়েছেন কাদার আমি মহামান্বিত রজনী লাইলাতুল কাদারে এই কোরআন নাজিল করেছি আর লায়াত কাদার আমরা সবাই জানি সেটা রমজান মাসে সাবান মাসে নয় পনেরো তারিখে নয় সেটা রমজানের শেষ দশকের রাত্রিতে এবং শেষ দিনের লায়াতুল কাদার তলাশ করেছেন এবং তার পরিবারকে জাগিয়েছেন আমাদেরকে জাগাবের জন্য সেটা আমাদের উৎসাহিত করেছেন এবং তার সোয়াব আমাদেরকে বলেছেন কাজী সুরা দোখানে যেখানে লাইলাতুল মোবারকা বলা হয়েছে ওই লাইলাতু মোবার যেমহুর মহাদাসিনের অর্থ হলো সেটা হল লাইলাতুল কাদার এবং ইকরামা থেকে যে বর্ণনা এসেছে যে সেটা পুনরই সাবান সেই বর্ণনাটা সকল মুফাসিনা বলেছে এটা দুর্বল এবং গ্রহণযোগ্য নয় কোরআন বলতে সে নাজিল হয়েছে রমজানে নাজিল হয়েছে লাইলাতুল কাদারে সেটাকে আমরা যদি এখন বলি যে না অন্য কোনো রাত্রে তাহলে কি আল্লাহর চাইতে আমরা ভালোবেসে জানলাম এটা কখনই হতে পারে না তাহলে আমরা স্পষ্ট করে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে আয়াতটা উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাসের চাইতে উত্তম একজন মমিনের জন্য এর চেয়ে বরকত আর কি হতে পারে এ কথা তো সাবানের ব্যাপারে বলেন নাই আমরা আমাদের যে সমাজে প্রচলিত ধারণা এটা কোরআন এবং হাদিসের ধ্যান ধারণার সম্পূর্ণ উল্টু এবং পরিপন্থী ধারণা আমরা কোরআন হাদিসের পক্ষ থেকে স্পষ্ট করে যেটা বলতে চাই যে শাহরুল কোরআন হচ্ছে রমাদান শাহরুল কোরআন রমাদানুল মুবারক এই হিসাবে আমরা যে হাদিসটা আছে যে জিবরুল্লাহ আল ইসলাম কি যেন এই রমদান মাসে এসে রসুলের কেন কোরআন এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করার জন্য ধন্যবাদ রমদান মাসে রসুলাম কোরআন তেলাওয়াত করতেন কোরআন পাঠ করতেন জিবরা আল্লাহ সাল্লা শুনতেন জিবিরাইল সাল্লাম পড়তেন রসুল সাল্লাম শুনতেন এইভাবে পারস্পরিক কোরআনের চর্চা হতো অন্য মাসে কোরআন চর্চা হবে কিন্তু রমাদানুল মুবারকের মাসে বিশেষভাবে কোরআন চর্চা হবে এবং রসালু সাল্লাম যেই বছরে এন্তেকাল করলেন সে বছরে দুবার কোরআন খতম দিয়েছে কোরআন চর্চা জিবরা আলাহ সাল্লা তো রমাদানুল মুবারক মাসের প্রথম কাজই হলো আমাদের কোরআন চর্চা বললেন আর কোরআন ইফাস কোরআন একে অপরকে তাফসির করে হাফেজ ইমাদুদ্দিন রহম্লা কোরআন ব্যাখ্যার যে মূলনীতি উল্লেখ করেছেন সেখানে পরীক্ষা আমি দেখছেন আপনারা দেখছেন কেন জীবনের সফলতার প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে বাংলায় কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে কারো কোনো দোষ অনুসন্ধান করোনা গোয়েন্দাগিরি করো না প্রলুবদ্ধ করোনা পরস্পর হিংসা করোনা পরস্পর শত্রুতা করা অন্যের পিছনে লেগো না বরং আল্লা বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাওয়া খন্ড এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তারা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 সম্মানিত সুদী ও দর্শক আমরা যে আলোচনা শুনতেছিলাম পূর্বে যে আলোচনা করতে চাচ্ছিলেন তার কাছে তিনি তার এই আলোচনা করার জন্য যেহেতু এই কোরআন পঠন পাঠন এই মাসেই হত প্রসঙ্গটি পরিপূর্ণ ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরাত এখানে হু ওহাকে আমি নাজিল করেছি ওহা কি ওখানে আর বলা হয়নি ওখানে আর বলা হয়নি ওহা কি না হু ওহা নাজিল করেছে না তাহলে আমি আমাকে আবার যেতে হবে অন্যেজ ইমানুদ্দিন মলনীতি যে প্রথম কোরআনের তাপসির কোরআন দিয়ে হবে তো এখন ইন্না আনসাল না হয়ে হুর মারজাটা কোন দিকে গেল ছরা দোকানে যাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম হ্যা আমি কিতাবিল মুভিন তাহলে ওই আয়াতটা এই আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছে আয়াত মিলে আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা জানি যে এই ব্যাপারে দিতেন এবং মালেক এরকম করতেন অন্যান্য আমি মুসাহিদিন প্রত্যেকের বেলায় আমরা বলতে পারি তারা এই কাজটি করেছেন এক রাত্রেই কোরআন খতমের যে আমাদের দেশে আসা চালু আছে আসলে এটা বোধ মানে কোরআন এবং হাদিসের পরিপন্থী বটেই বলা যায় তাই না বিষয়বস্তুর সাথে পরিপন্থী কোরআনকে কোরআনের মর্যাদায় রেখেই আমাদেরকে কি করতে হবে কথা বলতে হবে প্রসঙ্গ আমরা সে প্রসঙ্গে আগে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে শাহরুর র এর মধ্যে মূল আলোচনার একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি যে রমাদান মোবারক আল্লাহ ইউসুফ আব্দুল মজিদ আমরা কি করে বুঝবো যে রমাদান আমাদের মধ্যে সমাগত হয়েছে রমাদান এটা তো ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এটা শ্রাবণ মাসের ২৯ তারিখে আমরা এই জন্য চাঁদ খুঁজবো কারণ আল্লাহ তালান শাহিদা ফালিয়া সামহু শহরে আমাদের প্রবেশ করতে হবে আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করতে হলে রমজানের আগে যে শ্রাবান মাস আছে শ্রাবান মাসের শেষ তারিখের দিকে আমাদেরকে সচেতন হয়ে আকাশে চাঁদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আকাশ পরিচ্ছন্ন থাকে আর স্পষ্ট চাঁদ দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান আমরা প্রবেশ করেছি অর্থাৎ চাঁদ দেখা গেলে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে আর চাঁদ দেখার সম্ভাবনা না থাকে তাহলে পরিষ্কার করে বলেছে সংখ্যা পূর্ণ করে তাহলে তারপরে তো আর চাঁদের মাছ আর একত্রিশ হয় না আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা দর্শক মন্ডলীকে বলবো যেখানে আমাদের কাছে সুস্পষ্ট তিনটা পন্থা আমাদের রমজান শুরু হয়েছে বা শেষ হওয়ার জন্য রমজান শেষ মানে ঈদের চাঁদ আর রমজা রমজান শুরু মানে রমজান তিনটে অবস্থায় আমরা বা তিন তিনভাবে বুঝতে পারবো একটা হলো যে চাঁদ দেখা যদি চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তার আগের মাসকে ৩০ দিন পূর্ণ করা আর এখানে একটা জিনিস আমাদের কাছে থেকে যায় যে চাঁদ দেখা মানে মানে দেশের সবাই মিলে চাঁদটা দেখতে হবে এমন কথা না যদি একজন বিশ্বস্ত মানুষ চাঁদটা দেখেন এবং তার ইমান আমান এবং সাক্ষী নেওয়ার মতো হয় তাঁতটা শুনলে এবং এটাকে মিডিয়ার মাধ্যমে এখন প্রচার করে দিলে সবার জন্য চাঁদ দেখা সাব্যস্ত হবে তাহলে শুনেও কিন্তু একদল দেখা যায় আমার দেশে বর্তমানে এই চাঁদকে কেন্দ্র করে চাঁদ দিন ঈদ হচ্ছে কেউ সৌদির আগে একদিন কেউ সৌদির সাথে আর একদল বলছে যে সুমুলের রুইয়াতি তো আমি দেখলে তারপরে করব সাহাবা এখরাম চাঁদ দেখেছে বলেছেন বলেছেন আবদুল্লাহ ওমারের জাহাদিস যে মানুষরা চাঁদ দেখতেছিল আমিও দেখলাম আর দেখে সে রাসু সাল্লামকে বললাম আর উনি বললেন বেলালকে দেখে বলে দাও কালকে ইয়া হবে রমজান হবে তাহলে এই যে শুনলে রমজান শুরু হয়েছে সহজ হয়ে গেছে চাঁদ দেখা না দেখা বিষয়টি সেভাবে আমরা সহজ উপায়ে জেনে নিয়ে আমরা রমদানে প্রবেশ করতে পারি এ ব্যাপারে আর আমাদের বিতর্কের কোনো অবকাশ নেই এখন প্রশ্ন হচ্ছে রমদান নবর তো এর এর মধ্যে আল্লাহ রবাহিনে করেছেন আমি জানাব শেখ আমি একটু গুরুত্ব আরোপ করার জন্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য সিয়াম শব্দের অর্থ হলো তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের बंध कर फरज बंध कि कर प्रत्यंग के बंद कर खाना पीना बंद करौन सम्भव बन्ध करें एमकी से तार मन के बध करार चेष्टा कर सियम होम शम शाला ब्रेक कर चलन गाड़ी के थामे दलंत गतिपथ के रोध कर दल सियम ओजन आसमान सात आसमान फेरस्ता মানে হল এমসাক ইসলামের ওই হিসাবে ইসলামের এই যে বুনিয়াদ পাঁচটির অন্যতম একটি সিয়াম হিসাবে এর গুরুত্ব আর আলোচনা করে ইসলামের বুনিয়াদ হিসাবে রসালাম বলছেন বুনিয়াল ইসলাম আলা বুনিয়াল ইসলাম আল্লাহ খামসেন শাহাদ ও রমাদান রমাদানুল মুবারকের সিয়াম পালন করেন সিয়াম মানুষ যখন বিরত থাকে বিরত থাকলে মানুষের শারীরিক এবং মানসিক এবং আত্মিক উত্তর উৎকর্ষ সাধিত হয় এখানে একটা খুব মজার জিনিস সেটা হলো এই যে সিয়াম যদি কেউ পালন করে দুপুর দুপুরবেলা তাকে প্রচণ্ড পিপাশায় পেয়েছে ঘরের মধ্যে পানি আছে সফট ড্রিঙ্ক আছে কিন্তু সে খাচ্ছে না কার ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু যখন সে ইফতার করে নিল ইফতার করার পরে দেখা যাচ্ছে সেই লোকটি আবার সিগারেট বিড়ি হারাম সেটা মুখের মধ্যে তুলে দিচ্ছে কেন তুলতেছে সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটাটা উপরে ছিল ইমানের গতিটা উপরে ছিল যখনই সিয়াম ছেড়ে দিয়েছে তখনই সেই ইমানের গ্রেড নিচে নেমে গেছে সাথে সাথে সে তখন হারাম খেতে দ্বিধাবোধ করছে সময় আমাদের সংক্ষিপ্ত আমরা যেটা বলতেছিলাম যে ইসলামের পাঁচটি বুনিয়াদের একটি হচ্ছে সিয়াম এই স্যামকে ইসলামের ইসলামের পাঁচটি বুনিয়াদের একটি যে বুনিয়াদ করা জানি জাহাদিস রসুল সাল আলীবিল জিজ্ঞাসা করেছিলেন আনিল ইসলাম সেখানেও কিন্তু স্যামের কথা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্যাম আমাদের জন্য যে রমাদান বারকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফরজ করেছেন সেই হিসাবে রমাদান ও স্যামের সমন্বয় করে কি করে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি অর্থাৎ রমাদানুল মুবারক এটা মহিমান্বিত মাস আর এই মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন আমরা এই কোরআনের মাস এবং পবিত্র মাসে আমরা সিয়াম পালনের মধ্য দিয়ে কি করে আমরা আত্মসদ্ধি অর্জন করতে পারি সিয়াম যেটা আমাদের ভাই বলেছেন যে হিমসাক বা বিরত থাকা বিরত ফজর থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এর দুই ধরনের বিরত রয়েছে একটা হলো বাহ্যিক আর একটা হলো আত্মিক বাহ্যিক দিক হলো যে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করা এবং আত্মিক যেটা হলো সেটা হলো যে ইমানই রুহানি ইমানকে চার্জ করা কারণ যখন এর চার্জ হবে শুধু যদি আমরা বাজ্যিকটা দেখি কাজ হবে না আর আত্মিকটার সঙ্গে যে সম্পর্ক না হয় তাহলে কখনোই হতে পারে এই জন্যে রমজান একটা মহিমান্বিত মাসে যেটাকে ফরজ করে দেওয়া হল অতিরিক্ত সেটা হলো সিয়াম বাকিগুলি কিন্তু একটাও ফরজ না তো এই সিয়ামের যে গুরুত্ব এবং তাৎপর্য এবং রমজানের সঙ্গে যে সম্পর্ক সেটা যেমন আমরা বলি যে যদি একটা মানুষের জীবনে আমরা দেখি সবচেয়ে বড় চাহিদা কিন্তু দুইটি একটা হলো পেটের চাহিদা আরেকটা তার যৌন চাহিদা পেটের চাহিদার জন্য মানুষ আজ কিনা করতেছে এবং যৌন চাহিদার জন্য মানুষ কোন না পথ তো একটা মানুষ যদি তার জীবনের সবচেয়ে বড় চাহিদা দুইটাকে কন্ট্রোল করতে পারে হালাল কিন্তু স্ত্রীরও হালাল এবং তার পানি এবং খাদ্য খালা হালাল হালালটাকে যদি হারাম করে সে নিজেকে ট্রেনে নিতে পারে তাহলে যেটা অরিজিনালি হারাম সেগুলি থেকে কিন্তু তার জন্য বিরুত থাকাটা অত্যন্ত সহজ হয়ে যায় এটাই কিন্তু মূল উদ্দেশ্য এবং এই মহিমান্যত মাসে সিয়ামের মাধ্যমে ইমানকে তাজা করে ইমানই বলে বলিয়ান হয়ে এবং তার আখেরাতের দিকে অগ্রসর হওয়া এবং সিয়ামের যে আপনার হিকমতগুলি আমরা পরবর্তীতে হয়তো আসব তার মাধ্যমে জানবো যে রমজান সিয়ামের মাধ্যমে আমাদের কত বড় কল্যাণ আল্লাহ রবুর আলমিন চেয়েছেন ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে এবং শেখ আমদানি দুজনই চমৎকারভাবে রমজান সামের যে গুরুত্ব সেটিও আলোচনা করেছেন আমরা আসলে আজকেরই আলোচনায় যেটা প্রমাণিত করলাম যে ইস রমাজ বারক এই মাস হচ্ছে আরবি নবম মাস এবং এই মাস হচ্ছে অমারিত রহমত ও কল্যাণের মাস এবং এই মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস এটাকে শাহরুল কোরআন বলা হয়ে থাকে এবং এর মধ্যে আল্লাহ রবাহিন ইসলামের পাঁচটি বুনিয়াদের অন্যতম একটি বুনিয়াদামকে ফরজ করেছেন যা আমাদেরকে কল্যাণের উপরে কল্যাণ অর্থাৎ কল্যাণের প্রতিযোগিতায় কল্যাণ এজন্যই আল্লাহর পক্ষ থেকে বলা হইয়া বাগিয়াল আকবিল কাজেই আমরা হে কল্যাণ কামীরা আমরা এর আমাদ মাসকে আন্তরিকভাবে স্বাগত জানাবো এবং ইমানকে বর্ধনের মাস হিসাবে কোরআনুল করিমের শিক্ষাকে ব্যক্তি ও বেষ্টির সামগ্রিক জীবনে বাস্তমানের জন্য একান্ত বাসনা নিয়ে আমরা এই মাসকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শ্রাম সাধনায় প্রবৃত্ত হব আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সকলকে এই মর্মে এগিয়ে আসার তৌফিক দিন সম্মানিত সুদী প্রদর্শকবৃন্দ রমজান বারকের মাহাত্ম গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা নিয়ে আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শেষ শেষবারে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানদেরকে আন্তরিকভাবে মবারক জানাচ্ছি এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব শেখ আমানুল্লাহ মাদানি জনব শেখ ইউসুফ আবদুল মজিদ এবং জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে এবং আপনাদের সাথী মোহাম্মদ হারুন হাসিন আপনাদের খায়র ও আফিনেদ কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় আরজ করছি আসসালাম আলাইকুম রহমতারক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 उ राउ बार्मिंग नंबर शून्य তিন শূন্য এক আই ব্যানিবি এক দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন शाई खब्दुर रहमान मदानी साधे आसन कुरान दिए जीवन गड़ी प्रति रोबार मंगलवार और शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष टी बांगल्